আয়শাহ রদিউলা আনহা হতে বর্ণিত তিনি বলেন বাড়িরা রদিউলা আনহা তার নিকট এসে কিতাবাদের দেনা পরিশোধের জন্য সাহায্য চাইলেন তখন তিনি বললেন তুমি চাইলে আমি তোমার মূল্য তোমার মালিককে দিয়ে দিব এ শর্তে যে উত্তরাধিকার সত্য থাকবে আমার তার মালিক আয়শাহ রদুল্লা আনহাকে বলল আপনি চাইলে বাকি মূল্য বারিরাকে দিতে পারেন রাবি সুফিয়ান রহমাতুল আলাই আরেকবার বলেছেন আপনি চাইলে তাকে আজাদ করতে পারেন তবে উত্তরাধিকার সত্য থাকবে আমাদের যখন আল্লাহর রসুল সাল আলি সাল্লাম আসলেন তখন আমি তার নিকট ব্যাপারটি বললাম তিনি বললেন তুমি তাকে ক্রয় করে আজাদ করে দাও কারণ উত্তরাধিকার সত্য থাকে তারই যে আজাদ করে অতঃপর আল্লাহর রসুল সালু আলাইস্লাম মেম্বরের উপর দাঁড়ালেন সুফিয়ান রহমাতুল আলাই আরেকবার বলেন অতঃপর আল্লাহর রসুল সল্লাহু আলাইস্লাম মিম্বরে আরোহণ করে বললেন লোকদের কি হল তারা এমন সব শর্ত করে যা আল্লাহর কিতাবে নেই কেউ যদি এমন শর্তারোপ করে যা আল্লাহর কিতাবে নেই তার সে শর্তের কোনো মূল্য নেই এমনকি এরূপ শর্ত একশোবার আরোপ করলেও মালিক রহমতুল্লা আলাই আমরা রহমতুল আলাই হতে বারিরাহ ওয়াদিউল তালা আনহা এর ঘটনা বর্ণনা করেছেন তবে মিম্বরে আরোহণ করার কথা উল্লেখ করেননি আলী ইবনা আবদুল্লাহ আমরা রহমাতুল আলাহী হতে অনুরূপ বর্ণনা করেছেন জাফর ইবনে আউম রহমাতুল আলাই ইয়াহ ইয়াহ রহমাতুল আলাহী এর মাধ্যমে আমরা রহমাতুল আলাহী হতে বর্ণনা করেন তিনি বলেছেন আমি আয়সা রব্দলা আনহা হতে শুনেছি